জহারো লাগ সুমবুজ দেখল মুক নিন্নৌরে জমানহস মহবুব মশ্রী কৈল ঐ হল মুক ন ভিন্ন জমানহ আলাইকুম সম্মানিত দর্শক আহমতুল ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দার্সুল হাদিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত দর্শে আমরা হাদিসে জিব্রিল শেষ অংশটুকু নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখলাম জিব্রাইল আলহ ইসলাম সাধারণ মানুষের বেশে রাসোল্লা সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন চারটা প্রশ্ন সর্বশেষ প্রশ্ন ছিল আকবর কেয়ামত কখন হবে আমাকে জানান কেয়ামতের সময়টা কখন কেয়ামতের প্রশ্নে রাসোম বললেন আমি কেয়ামতের ব্যাপারে তোমার সে বেশি জানি না কোরআন কেরেমে বারবার বারবার বিষয়টা বলা হয়েছে আপনি বলে দেন কেয়ামতের ব্যাপারে আমার কোন জ্ঞান নেই কেয়ামত কখন হবে আমি জানি না এটা ইসলামের সত্যিকার ইসলাম যে সত্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে কেউ বানিয়ে নেননি যেকোনো বানানোর জিনিসে আজগবি অনেক কিছু থাকে সাধারণ যিনি কোনো কিছু বানান তিনি ওই যুগের সাধারণ মানুষদের চমক দেওয়ার বিষয়টাই ঠিক রাখেন এর এরপরে কি হবে ওটা লক্ষ্য করেন না এই জন্য বানোয়াট কিছুর ভিতরে অনেক আজগবি থাকে আর রসুল্লাহাম ইসলাম যদি তার মনের কিছু হতো মানানো হতো তাহলে তিনি বলতে পারতেন এক লাখ দু লাখ পাঁচশো কেয়ামত হবে তৎকালীন লোকেরা চমক লেগে যেত এটা বলতো সেটা বলতো কিন্তু তিনি তা বলেননি যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যে কেয়ামতের বিষয় আমি জানি না আমরা এর সাথে ইনজিল প্রচলিত ইঞ্জিল শরীফের বিভিন্ন কথা আলোচনা করছিলাম আমরা দেখলাম ইঞ্জিল শরীফে বারবার বলা হয়েছে ইসাম হসি নাকি বলেছেন আসলে তিনি এগুলো বলতে পারেন না ঈসা আল সত্যিকারে আল্লাহর প্রিয় রসুল ছিলেন তবে ইনজিল শরীফের ইতিহাস হলো। যে ইঞ্জিল শরীফ তিনশো বছর পর্যন্ত কেউ লেখেনি লেখেনি তার কারণে এখন আমরা জানব। বছর পরে শত শত বই বেরিয়ে গেল ততদিনে মূল ইঞ্জিল হারিয়ে গিয়েছে ইসা আলি কথা বলতেন হিব্রু ভাষাই আর ইনজিল শরীফের কোন হিব্রু প্রাচীন পাণ্ডুলিপি নেই সর্বপ্রাচীন যেটা তিনশো চারশো পাঁচশো বছর পরে ঈসা আল ইসলামের তিরোধানের তিনশো চারশো বছর পরে সর্বপ্রাচীন পাণ্ডুলিপিটা তিনশো পাঁচশো বছরের এই পাণ্ডুলিপিগুলো গ্রিক ভাষাই ইসা আলামের মাতৃভাষা ধর্মীয় ভাষা ছিল হিব্রু তিনি হিব্রু ভাষায় কথা বলতেন এটা এঞ্জিলের ভিতর অনেক জায়গায় আছে আর ওই সময়ে গ্রিকরা ফিলিস্তিন দখল করে রেখেছিল এই ওই সময়ে রাষ্ট্রভাষা ছিল গ্রিক রাজার ভাষা আর কিছু নয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় মাতৃভাষা ছিল বাংলা আর রাষ্ট্রভাষা ছিল ইংরেজি রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতে শরীফ গ্রীক ভাষায় লেখা হয়েছিল ওটাও পাগলামি কারণ গিক ভাষা ইসামসি জানতেন না তিনি গ্রিক ভাষায় কথা বলেননি তিনি কথা বলেছেন হিব্রু ভাষায় কিন্তু হিব্রু ভাষায় প্রাচীন ইঞ্জিলের কোনো পাণ্ডুলিপে পাওয়া যায় না একদম উদাও হয়ে গিয়েছে অথবা নষ্ট করা হয়েছে যেন জালিয়াতি ধরা না পড়ে প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিগুলো এগুলো সব ইসামসির যুগ থেকে তিনশো চারশো বছরের এই সময়ে অনেক জাল জালিয়াতি এর ভিতরে ঢুকেছে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য আসগোবী কথা সমাজে প্রচলিত হয়েছে এগুলো তারা বিবেচনা না করে লিখে দিয়েছেন এই জাতীয় অনেক কিছুর ভিতরে একটা হলো কেয়ামত সম্পর্কিত বর্ণনা আমরা গত আলোচনায় দেখেছি মথিলিখিত সুসমাচার বা মথির ইঞ্জিল এটা হল চার ইঞ্জিলের নতুন নিয়মের প্রথম গ্রন্থ এই গ্রন্থে ১৬ অধ্যায়ের সাতাশ আঠাশ শ্লোকে ইসামসি বলছেন তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছো তাদের অনেকেই মরবে না সবাই মরবে না কেউ কেউ বেঁচে থাকতেই কে আমত হয়ে যাবে আর মনুষ্য পুত্রে সাথে চলে আসবে এরপরে থিজাল নিকিও নতুন নিয়ম বা ইঞ্জিল শরীফের একটা বই এটা প্রথম খণ্ডে চার অধ্যায়ের পনেরো ষোলো সতেরো এই শ্লোকগুলোতে যিশুর শিষ্যরা বলছেন তোমরা নিশ্চিত জেনে রাখো আমরা যারা বেঁচে আছি আমাদের মরার আগে আমরা কিন্তু মরবো না দুনিয়ায় যারা মরে গেছে হঠাৎ আমরা বেঁচে থাকতেই যারা মরে গেছিল উঠে আসবে আর আমরা বেঁচে আছি তারা রূপান্তরিত হয়ে যশুর সাথে বসে যাব। কাজেই কেয়ামতের বেশি দেরি নেই খুব শীঘ্র আমরা বেঁচে থাকতে থাকতেই হবে এরপরে করেন থিও এক নম্বর প্রথম পত্র এর পনেরো অধ্যায়ের একান্ন বাহান্ন আয়াতে বাহান্ন শ্লোকে কথা তোমরা আমরা সবাই আমরা যারা আসি বেঁচে থাকতে থাকতেই একেবারে সিংহ আইন ফুটে যাবে সিংহা ফুক হবে আর আমাদের প্রভু যীশু তিনি ফেরেস তাদের নিয়ে চলে আসবেন আমরা তাদের সাথে জান্নাতে চলে যাব ইনজিল শরীফের সবচেয়ে শেষের বইটার নাম হলো প্রকাশিত বাক্য রিভিলেশন এখন অনেক নতুন নতুন নাম দেয়া হয় বিভিন্ন মুসলমানদের এটা পুরো না আমি যেটা বাইবেল সোসাইটি প্রকাশিত যে পবিত্র বাইবেলের কথা বলছি। এর বাইশ অধ্যায় হলো এর শেষ অধ্যায় এর দশ এগারো বারো শ্লোকে যিশু বলছেন শোনো তুমি এই যে অহির কথাটা খবরদার লেখবানা কেতাবে লিখে ফেলো না কারণ সময় সন্নিকট যারা খারাপ লোক খারাপ কাজ করুক যারা ভালো লোক ভালো কাজ করুক কারণ গুলো কিন্তু এইটাই তারা মনে করতেন কেয়ামত তো খুব তাড়াতাড়ি কাজে এই যে ইসামসির ইঞ্জিল আমরা লিখতে যেয়ে সময় নষ্ট করবো কোন যত তাড়াতাড়ি মানুষদের কিছু দাবাত দিই এই তো আমরা বেঁচে থাকতেই কেয়ামত হয়ে যাবে এই অপেক্ষায় একশো বছর চলে গেছে দুইশ বছর চলে গেছে তিনশো বছর চলে গেছে কেয়ামতের আসেনি তখন ইঞ্জিল জমা করার চিন্তা করেছেন তখন তো ইঞ্জিল হারিয়ে গিয়েছে তখন যে যা পেরেছেন সত্য মিথ্যা জমা করেছেন সম্মানিত দর্শক মন্ডলী তাহলে আমরা দেখলাম যে কেয়ামত সম্পর্কে কোরআনের বক্তব্য রসুল্লাহলাম বক্তব্য হল বাস্তব এবং যুক্তি আমাকে একজন বলছে যে কেয়ামত সম্পর্কে ইসলামে যে কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি কারণ বললেই তো কিছু বছর পরে ধরা পড়ে যেত আমি বললাম যে যদি বলা হতো পাঁচ লক্ষ পরে বছর পরে তাহলে বছর পরে ধরা যেত না ইসলাম তো তার সত্যতা বছর অপেক্ষা করতে বলেনি ইসলাম সত্য কি সত্য না এটা জন্য যে কোনো সময় প্রমাণের জন্য দলিল দিয়ে দিছে তোমরা যদি সন্দেহ হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে না এমফিআ রায় বিমান আবদেনা আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়শর বেশি পৃষ্ঠা এই গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে একটা অক্ষর না বুঝে যে কোনো অনারব শিশু বাঙালি শিশু আট দশ বছরের শিশু যে ফেলতে পারে এক থেকে দুই বছরে কোরআনের মতো গ্রন্থ বানানো যায় যারা বলেন খুব সহজ কথা আপনি যে কোনো ভাষায় একটা বই লেখেন এই ছয়শ পৃষ্ঠার একটা বই লেখেন পঞ্চাশ পৃষ্ঠার একটা বই লেখেন এই বইটা ওই ভাষা জানে না অথবা জানে এমন কাউকে দিয়ে বলেন এক বছর দুই বছর দুইশ বছর এটা সে মুখস্থ করে দেবে সে মুখস্থ করে এক জায়গায় বসে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে একটা অক্ষর একটা নোকতাই ভুল হবে না কেউ পারবেন না কাজে কোরআন তার সত্যতা প্রমাণের জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যা কখনোই পালন করতে কেউ পারেনি পারবেও না এখন যে কোনো ভাষা একটা বই রচনা করে দেন আমরা অর্থ বিচার পরে করব আগে শব্দ বাক্য বিচার করি যে কাউকে বইটা দেন সে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে বলুক তাহলে বোঝব যে হ্যাঁ অন্তত শব্দে কোরআনের মতো হয়েছে কাজেই কোরআনের সত্যতা বুঝার জন্য ইনশাল বিরতির পরে ফিরে এসে আমরা এই বিষয়টা বলব আল্লাহদান করুন সম্মানিত দর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির পর আমরা দেখছিলাম কোরআন কত বাস্তব ধর্মী কেয়ামতের বিষয়ে কোরআন কোনোভাবে কোনো আজগবি তথ্য দেয়নি কারণ এটাই বাস্তবতা এটাই পরীক্ষা আর কোরআনের সত্যতা ইসলামের সত্যতা চ্যালেঞ্জ করার জন্য কোরআন অন্য প্রমাণ করতে পারে অনেক সময় খ্রিস্ট ধর্মের প্রচারকগণ মুসলমানদের কাছে যে বলেন মোহাম্মদ সাল্লাহ আসলাম তো মুদাকে মৃতকে জীবিত করেননি কিন্তু ইসলাম মৃতকে জীবিত করেছেন কাজেই তিনি বড় এ কথাটা সম্পূর্ণ অবান্তর কথা মৃতকে জীবিত করার তথ্য ইঞ্জিল শরীফে নেই কাজেই মানুষকে জীবিত করার ভিতরে কোন অলৌকিকত্ব নেই কোনো মহত্ব নেই কিন্তু নবীদের মহত্ব হল মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে মৃত প্রাণকে জীবিত করা ঈসা মসি তার দাওয়াতে মানুষদেরকে বাইবেল যেটা যেটা বলে বলে শরীফ ইমানের আনতে বারো জন মানুষ তার শিষ্য হয়েছিল তারাও যখন তাকে একজন তাকে পুলিশে দিয়ে দিল ৩০ টাকার বিনিময়ে তাকে পুলিশে ধরিয়ে দিল আর একজন তিনি প্রধান শিষ্য প্রধান খলিফা হয়েছিলেন পিটার তিনি যখন পুলিশে ইসামসিকে ধরলো লক্ষ লক্ষ ইমান হারা বর বড় মানুষকে ইমানের আলো দিয়েছেন সবচেয়ে বড় কথা ইসা মসিকে আল্লাহ এমন অলৌকিক মর্যাদা দিয়েছিলেন যেটা তার যুগে দেখিয়েছেন এখন আর দেখানো যায় না কারণ তার ধর্মটা ছিল ওই সময়ের জন্য অনন্ত চিরন্তন নয় আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম চিরন্তন কেয়ামত পর্যন্ত আর এই জন্যই মোহাম্মদ সাল্লাম আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন যা যে কোনো সময় দেখানো যায় আর সেটা হলো কোরআন কোরআন মুখস্থ করা মর্যাদা কোরআনের অর্থ মজেজা কোরআন কোরআনের আয়াত মজে এটা হলো ইসলামের সত্যতার প্রমাণ আর এই জন্যই ইসলামে আজগবি তথ্যগুলো দেওয়াকে কোনো অলৌকিকত্ব হিসেবে গ্রহণ করা হয়নি আমরা কেয়ামত বিষয়ে যে আল্লাহ রসুলাম কি বললেন তিনি বললেন যে আমি কেয়ামতের তথ্য তোমার চেয়ে বেশি জানি না তবে তার আলামতগুলো তোমাকে বলবো এটাকে আরবিতে বলা হয় আশা আলামতাহ কেয়ামতের আলামত কেয়ামতের আলামত দুই ধরনের একটা হলো সাধারণ আলামাত সোগ্রা সাধারণ ছোট ছোট আলামত এগুলো রসুলামের পর থেকে কেয়ামত পর্যন্ত বিভিন্ন সময়ে সমাজে ঘটতে থাকবে অগণিত হাদিসে তিনি এগুলো বলেছেন এবং আমরা কিছু এখানে আলোচনা করব ইনশা আল্লাহ আর একটা হলো আল কুবরা বড় চিহ্ন যেগুলো ঠিক কেয়ামত সংগঠিত হওয়ার অল্প আগে হবে যেগুলোর ভিতরে দাজ্জাল বের হওয়া ইয়াজুজ মাজুজের কথা সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ইত্যাদি বিষয় রয়েছে এখানে সাল্লাম আলামত সোগা সাধারণ আলামত থেকে দুটো আলামত এই হাদিসে বলেছেন তিনি বললেন কেয়ামতের দুটো আলামতের একটা হলো যে তুমি দেখবে মা নারী তার মালিককে কে প্রসব করবে অর্থাৎ সন্তান তার মার মালিক হয়ে যাবে আরেকটা একটা হলো অশিক্ষিত মূর্খ মেষপালক উঠ পালক ছাগল পালকেরা সমাজে নেতৃত্ব দেবে বিপুল সম্পদ অর্জন করবে এবং বড় উঁচু কার বিল্ডিং কত উঁচু এটা নিয়ে পাল্লা দেবে সম্মানিত দর্শক মন্ডলী এই আলামত এত বাস্তব যেটা আমরা প্রাসঙ্গিক আলামত থেকে বুঝতে পারবো প্রথম আলামত হলো রাসুল্লাম বলছেন যে সমাজ পিতা মাতার বেড়ে যাবে মানুষ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করবে যে তারা যেন কাজের মানুষ মালিক তার চাকরের সাথে কথা বলছে আর এটা ক্রমান্বয়ে সমাজে এই অবক্ষয়টা আমরা দেখতে পাচ্ছি এই অবক্ষয়ের বিভিন্ন চিত্র রসলাম অন্যান্য হাদিসে বলেছে পিতামাতার মাতার অবাধ্যতা করা হবে স্ত্রীর কথা শোনা হবে মা কথা শোনা হবে না বন্ধুকে আপন করা হবে আব্বাকে দূরে দেওয়া হবে লক্ষ্য করুন এগুলো সব সমাজে বাস্তবতা একশো বছর হাজার বছর আগে কেউ কল্পনা করতো না কিন্তু এগুলো বর্তমানে বাস্তবতা এই ধরনের একটা হাদিসে রাসুল্লাহ আমাদেরকে বলেছেন হাত্তা মুহিম আল্লাহ রসুল বলছেন হাদিস টা সই হাদিস শেখ নাসুরমি সাহিউ তার সাল্লাম বলছেন কেয়ামতের আগে অবশ্যই এগুলো ঘটবে একটা হল অশ্লীলতা ব্যাপক হয়ে বৃদ্ধি পাবে আর একটা হলো মানুষের ভিতরে কৃপণতা অনেক স্বার্থপরতা সার্ধান্ধতা সেলফিস বাড়তে থাকবে ওকাতি রাহেম মানুষের ভিতরে আত্মীয়তা রক্ষা মানুষ ভুলে যাবে একে আত্মীয় স্বজন পরস্পরের সম্পর্ক কমে যাবে ওর আল ফেতান এবং মানুষের ভিতরে ফেতনা বিপর্যয় বিভিন্ন হানাহানি বেড়ে যাবে এইগুলো দেখতে পাই পারিবারিক অবক্ষয় নৈতিক অবক্ষয় হত্যা আজ থেকে দুশো বছর আগে একটা সমাজে একটা হত্যা সমাজকে কাপিয়ে দিত আর আমরা এখন প্রত্যেক সমাজে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই মানুষের ভিতরে উগ্রতা শুধু নিজের ভালো চিন্তা করা নিজের স্বার্থের জন্য বর্তমান সভ্যতাটাই সেলফিস এখানে নিজ নিজ মানে তাও পিতা মাতা নয় শুধু আমি আমার স্ত্রী বা আমার চট্ট এই পরিবারটা এটার কল্যাণের জন্য এটার ভালোর জন্য বিলাসিতার জন্য আমরা যা কিছু পারি করতে রাজি আছি এখন আমাদের সভ্যতার মূল কথা এবং খাও কথাও কথাটা নেই বিশেষ করে সভ্যতার থেকে চাকান আমাদের সামনে একত্রিশ থার্টি ফার্স্ট নাইট আছে তারপরে মানে নিউ ইয়ার্স ডে আছে এরপরে আমরা পহেলা বৈশাখ পালন করবো এরপরে বিভিন্ন উৎসব করব আমরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে করব। এই সব উৎসবের মূল কথা খাও, খাও, খাও। কেন কেন এখানে কোথাও দাও নেই তোমরা গরিবকে দাও বিধবাকে দাও এতিমকে দাও মানুষের পাশে দাঁড়াও মানুষকে সাহায্য সহযোগিতা করো এই সভ্যতা এই আনন্দের ভিতরে এগুলো কোথাও নেই আর এটাই হলো মানুষকে পশুত্ব নিয়ে যাওয়ার মূল পথ যে মানুষের ভিতরে আল্লাহ এটাই বলেছেন যে কেয়ামত আসবে অবক্ষয়ের মাধ্যমে আর এই অবক্ষয়ের একটা অবক্ষয় হল নৈতিক অবক্ষয় সামাজিক অবক্ষয় মানুষের ভিতরে মানুষ থাকবে শিক্ষা থাকবে দীক্ষা থাকবে কিন্তু মানুষের ভিতরে স্বার্থপরতা বেড়ে যাবে পিতা মাতার অবাধ্যতা বেড়ে যাবে মানুষের ভিতরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে মানুষের ভিতরে হানাহানি বেড়ে যাবে বিশেষ করে হত্যা বেড়ে যাবে রাসল সাল্লাম এ বিষয়গুলো বারবার বলেছেন রাসোল্লাহ সাল্লাম এই বিষয়ে আরব আরব কেন্দ্রিক কিছু মজার কথা বলেছেন আমরা দেখলাম যে রাসোল্লাহ সাল্লাম বলেছেন আরবের বেদুইনরা বড় বড় হাই রাইজ বিল্ডিং বানাবে আমরা বিশ বছর আগে ওটা বুঝতাম না এখন দেখবেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং যদি একটা দুবাই হয় পরের বছরে জিদ্দার বেদুইনরা পাল্লা দিতে শুরু করে কত এর চেয়েও অন্তত জিদ্দায় এখন দেড়শো তলা বিল্ডিং এর জন্য প্ল্যান চলছে টাকা যা আগে আমরা বুঝি না দুবাই আলারা যেহেতু বড় বিল্ডিং করেছে আমরা জিদার একটা বড় বিল্ডিং এর বড় বিল্ডিং করতে হবে এইভাবে মধ্যপ্রাচ্যের যারা এই মধ্যপ্রাচ্যের অনেক ভালো মানুষ আছেন অনেক দিনদার মানুষ আছেন কিন্তু তারা এই বিল্ডিং বানানো প্রতিযোগিতা করেন না তারা সহসরল সীমিত আয় চলেন ব্যবসা বাণিজ্য করেন অথবা চাকরি করেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে মধ্যপ্রাচ্যের যারা হাই রাইজ বিল্ডিংগুলো বানাচ্ছেন এই প্রতি অন্যান্য দেশেও হতে পারে তাদের কিছুদিন আগেও তারা ছিলেন হফাতান হোফাত রে আহ তারা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ তারা আহ ছাগল চড়াতেন বকরি চড়াতেন মরুভূমি বেদহীন ছিলেন আজকে অর্থ সম্পদ এমনভাবে অর্জন করেছেন যে কত ভাবে নষ্ট করবেন খুঁজে পাচ্ছেন না ভবিষ্যৎবাণী করেছেন যাদের কথা বলবে না এটা বলেছেন মানুষ সমাজের অনেকের ভয়ে সত্য কথা বলতে পারবে না ভয়ে সালাম দেবে রকম পরিবেশ তৈরি হয়ে যাবে এটা আমরা দেখতে পাচ্ছি সকল দেশেই আগে রাজনৈতিক সামাজিক নেতৃত্ব থাকতো শিক্ষিত সমাজে অন্যান্য মানুষ ছিলেন তারা তাদের মতো থাকতেন কিন্তু কখনোই রাজনৈতিক সামাজিক নেতৃত্ব পেতেন না কিন্তু আমরা বর্তমানে কি দেখি আমাদের দেশে বিভিন্ন দেশে মাদক ব্যবসায়ী মাদক আসক্ত খুনি একেবারেই অল্প শিক্ষিত মানুষের আদব কায়দাও বোঝে না এরা সমাজের রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্ব গ্রহণ করেছেন আর যারা সত্যিকারের একটু ভালো শিক্ষিত সৎ যে ধর্মের যে মতেরই হন না কেন তারা সমাজে নিগৃহীত হয়ে রয়েছেন আর এই জাতীয় আরো অনেক ভবিষ্যৎবাণী রসল আল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ তৌফিক দিলে আমরা এই হাদিসের শেষ অংশটা কেয়ামতের আলামত বিষয়ক শেষ আলামত আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ও সাহা উম আলহি আসালামাইকুম ও রহমতুল্লাহ মৌসল অলসে মোহাম্মদিন ফিল আসমাই মৌসল অলনসে মোহাম্মদিন পিন রুফু মৌসল অসমে মোহাম্মদিন পুল